দেখবেন আল্লাহবুকে আজকে আমার বাড়িরা এবং বটেরা সর্বক্ষেত্রে এক অভাব এক নাই খাসন্য দেখবেন ফেরেস্তা উপরে বিরাট আল্লাহর কিন্তু বিরাট আল্লাহর বিরাট ওলি ওই আল্লাহর ওলির সাথে কয়দিন সফর করে দেখবেন আল্লাহর অলির কয় নামাজ জামাতে হয় কয়বাক্ত নামাজ জামাতের বাহিরে হয় বাহিরে মনে হয় বিরাট আল্লাহর আল্লাহ দেখবেন বিভিন্ন দুই ফিরের দ্বন্দ্ব দুই ভাইয়ের মারামারি দুই ভাইয়ের লড়াই ১৪৪ চুয়াল্লিশ জারি দেখছেন না কেন কি নিয়ে টাকা পয়সা নিয়ে সম্পদ নিয়ে দুনিয়া নিয়ে मानुष मन करते आल्ला टाणिज्य चतुर्दी थे देखा जाए खुबी सुंदर कथाओ खूब सुंदर क्योंकि वास्तव में क्या देखें लेंदेन कर देखें एक बार टाक दिए देखें एक बार किस टार दिए देखिए তো বুঝতে পারবেন যে কত বড় আল্লাহর এটা এক আল্লাহ রসুল সাল্লুসাল্লাম নিজেই বলছেন আমি আমার জন্য সবচেয়ে বেশি যে বয়টা করি সেই বয়টা বড় সেরেকের বয় না ছোট সেরেকের বয় सब कर शुरू कर फेसबुक बाहर हवर पर इंटरनेट बाहर हवर पर देखें आल्ला खाली फेसबुके दी थके दीते थके क्या घुमाय জানাইতে হবে সে টয়লেটে যে হ্যা বন্ধুরা আমি এখন টয়লেটে যাইতেছি তোমরা একটু অপেক্ষা করো মানে কোনো কিছু হার বাহিরে রাখবে না সব মানুষকে জানান দিবে কে বলছে আপনাকে এত সব মানুষকে জানাইতে হবে সব জিনিস ফেসবুকে দেখো দুনিয়ার মানুষ আমার স্ত্রীটা কত সুন্দরী দেখো সবাই আমার স্ত্রী আবার নিজের ছেলের ছবি নিজের মেয়ের ছবি দেখো আমার মেয়েটা কত লক্ষ্মী আমার লক্ষ্মী ছবি দেখো আমার ছেলে কি দরকার ছবি ওই কক্সবাজার এসছি এখানে কেমন বান্দরবন এসছি এখানে কেমন দামরা এসছি এখানে কেমন বাস এগুলো সব রিয়া লোক দেখানো আপনি মানুষকে দেখানোর জন্য সব করতেছেন এগুলা মানুষকে দেখানোর কোন দরকার মানুষকে আপনি বারবার দেখানো আর কোন জায়গায় আমি দেখা হয়েছে এই শাইখের ছবি তুলছি বা দিতে থাকে আপনি শাইখের ছবিটা বারবার ফেসবুকে দেওয়ার দরকারটা কি শাইকের সাথে আপনি আছেন এটা দেখার দরকার কি আপনি এই দোয়া করবেন যে মানুষ জন্য তাদেরকে ভালোবাসবেন ছবি তোলা তো ভালোবাসার প্রমাণ না আপনি অন্তর থেকে তাদেরকে মহব্বত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার হাসতটা যেন আমার তেয়ামতের ময়দানটা যেন আমার জান্নাতটা যেন এই সকল মানুষের সাথে হয় আমার হাসতটা আমার নসরটা তেয়ামতটা হিসাবটা আমার কলসেরাপটা যেন এই মানুষ সাথে হয়